বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহি ওসালাতাম আলা রসুলিল্লাহিআ ওসহাবিহি ওসাল্লামা তসলিমন কসীরন মজিদন ইমুদ্দিন আম্মাদ রসুল্লাহ আলহি ও বলেছেন আল্লাহ বলেন কুলিবহু لی وانا আজহ আদম সন্তানের সকল আমল তার নিজের জন্য শুধু সাউম ছাড়া নিশ্চয়ই তা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব এই হাদিসটি সহিবুখারিতে বর্ণিত একটি হাদিসে কুদ্সি হাদিসে কুদ্সি হল সেই সমস্ত হাদিস যার বক্তব্য স্বয়ং আল্লাহর কিন্তু রসুলুল্লা সাল্লাহসাল্লাম তাকে তার নিজের ভাষায় বর্ণনা করেছেন অর্থাৎ এই হাদিসের ভাব আল্লাহর এবং ভাষা আল্লাহ রসুলের কোরআনের সাথে হাদিসে কুৎসির পার্থক্য হল হাদিসে কুদসিকে সালাতে তিলবাত করা যায় না এবং এই হাদিস পাঠে সাধারণ স্বভাব পাওয়া যায় যেমনটা অন্য অন্য হাদিসের পাঠে কিন্তু কোরআন পাঠে প্রতি অক্ষরে দশ নখে যে বিশেষ পুরস্কার আছে তা হাদিসে কুদসির জন্য প্রযোজ্য নয় আরেকটি ব্যাপার হলো হাদিসে কুত্সিকে অন্যান্য হাদিসের মতোই যাচাই বাছাইয়ের সুযোগ রয়েছে মুহাদিসিনরা হাদিসে কুদসির মধ্যে কিছুকে নির্ভরযোগ্য হিসেবে গ্রহণ করেছেন আবার কিছু কিছুকে গ্রহণ করেননি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 ব্যাপারটা আরও স্পষ্ট হবে একটি উদাহরণ দিলে একটা গল্প পড়েছিলাম একটা মাংসের দোকানের সামনে ক্রেতারা লাইন ধরে দাঁড়িয়েছিল হঠাৎ লাইনের পেছন থেকে এক লোক কসাইকে বলে উঠলো তাড়াতাড়ি কর আমাকে বাড়ি ফিরতে হবে আর মাগরিবের আগেই এই মাংস রান্না করতে হবে কারণ আমি রোজা রেখেছি ওই লোকটির পিছনে আরেকটি লোক ছিল যে সম্ভবত তার চেয়েও নির্বোধ ছিল সে তার সামনের জনকে বলল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 আর নিজের হাতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন এই ব্যাখ্যাটি আলেমদের অনেকগুলো মতের একটি একটি দুর্বল বর্ণনা এসেছে রাসুল্ল সাল্লাম বলছেন সাওমে কোনো রিয়া নেই দুর্বল হওয়ার জন্য হাদিসটি গ্রহণযোগ্য নয় তবে সেটা সহি হলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হতো তাই প্রথম মতানুসারে অন্যান্য ইবাদতের সাথে সাওমের একটি বড় পার্থক্য হল সাওমে লোক দেখানোর সুযোগ নেই বললেই চলে আর বৈশিষ্ট্যগতভাবেই সাওম একটি বিশেষ ইবাদত দ্বিতীয় মতটি হলো সাওম হচ্ছে আল্লাহর সবচাইতে প্রিয় ইবাদতগুলোর মধ্যে একটি যেমন সলাৎ হচ্ছে আল্লাহর প্রিয় একটি ইবাদত একটি সাহি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম বলেন তোমাদের আমলসমূহের মধ্যে সর্বোত্তম হল সলাৎ এভাবে সাওমের ক্ষেত্রেও ঘোষণা এসেছে আরেকটি সাহি হাদিসে আল্লাহ রসুল সাল্লা আলাইস্লাম এক ব্যক্তিকে সাওম পালন করতে বললেন কারণ সাওমের সমতুল্য কোনো ইবাদত নেই সাওমকের শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে ধরা হয় কারণ সাওমের মধ্যে মানুষের অন্তরে আল্লাহর ভয় তথা তাকোয়া সৃষ্টি হয় সাওম অদ্বিতীয় ইবাদত এজন্যই যে এটা অন্তরের গভীরে একদিকে আল্লাহর ভালোবাসা আরেকদিকে তার ভয় সৃষ্টি করে আল্লাহ তাল্লা সাওমের উদ্দেশ্যের ব্যাপারে নিজেই বলেছেন যে সাওম তাকোয়া সৃষ্টি করে আল্লাহ বলেন যাতে তোমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারো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 আর তৃতীয় প্রকার হলো আল্লাহর বিধান আর নির্ধারিত তাকতিরের প্রতি সন্তুষ্ট থাকার জন্য যে ধৈর্য দরকার হয় সেটা সাধারণভাবে যে কোনো দুনিয়াবী কাজের জন্য এবং ইবাদতের জন্য এই তিন প্রকার ধৈর্যের মধ্যে যে কোনো একটির প্রয়োজন হয় কিন্তু সাওম পালনের ক্ষেত্রে এই তিন ধরনের ধৈর্যই প্রয়োজন হয় যেমন প্রথমত সাওম পালন করতে হলে আপনাকে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার পরীক্ষা দিতে হবে যথাযথভাবে সাওম পালনের জন্য কি কি করতে হয়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 যাতে শম পালনকারীকে উত্তীর্ণ হতে হয় আল্লাহ বলেন মানুষের প্রবৃত্তি মন্দের দিকেই বেশি ঝুঁকে থাকে সুরা ইউসুফ আয়াতিপান তবে যদি কেউ শম পালন এজন্য ঘৃণা করে যে এটা আল্লাহর আদেশ তাহলে ভিন্ন কথা এক্ষেত্রে ঘৃণাকারীর ইমান আর থাকবে না বরং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 কাজেই আপনাকে এই ফয়সলা মেনে নিতেই হবে কখনো হয়তো আপনাকে কাজের জন্য বাইরে যেতে হবে পরিশ্রম করতে হবে কখনও আপনি অবসাদ আর ক্লান্তি অনুভব করবেন পিপাশার তো হবেন কিন্তু সেই মুহূর্তেও আল্লাহর হুকুমের উপর অটল থাকতে হবে এবং সাউম পালন করতে হবে এই গরম আপনার শরীর আর মনের কষ্ট এই সব কিছুই আল্লাহর ইচ্ছাতেই হয়েছে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 साउम के आल्ला केवल तार घोषणा कर पंचम कारण हिसाब से आल्लाउम के एक मर्यादा दान करवा के बतुल्ला घर हिसेबा उल्लेख कर सम्मानित कर पवित्र कुरए सामुद्जा उद्देश्य पाठानो उटनी आल्ला उटनी सम्मानित कर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 ये बोझा जाओम हल से विशेष इबादत जार मध्य शीर्ख कखो प्रवेश करते सबशेषे आल्लाओम के एमेर प्रतिदान के निजे साधे सम्पृक्त करम गुरुत बुझेन आल्लाह यहन बान्दार अंतर मध्य साओमर तात्पर्य गेथे जाए बंदा खूब गुरुत् सहकारे इबादत पालन कर दिनगुल साओम पालन करबें से दिनगुलो अन्न्य दिन मत हवा उचित नए